السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة المتقين ولا عدوانا إلا علي, على الظالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله واصحابه أجمعين أما بعد شوما درشق من دي أمره الله صلح ورسلام إمام أبو جفر ترحبه رحمة الله رسول الله بيانو اعتقاد أهل السنو الجماعة إغانتتتني إغانتتتني مدى عمد الإمام إمام بالملايكة الله صلح ورسلام تني এই মালাইকা কারা এ আমরা আলোচনা করছিলাম আমরা বলেছিলাম যে মালাইকাতে কিছু সৃষ্টিগত বৈশিষ্ট্য রয়েছে সেগুলি নিয়ে আমরা কিছু আলোচনা করেছি আমরা আমরা বলেছিলাম কিছু নাম আমরা পাই কোরআনায় মালাইকাতে কিছু নাম পাওয়া যায় সেগুলো আলোচনা করেছি গত পর্বে আজকে আমরা ইনশাল্লাহ বাকি কিছু নাম এবং অন্যান্য তাদের সৃষ্টিগত যে সমস্ত বৈশিষ্ট্য সেগুলো আলোচনা করব তাদের নাম যেগুলি নাম আমরা কোরআন ও সুন্না পাই তার বিখ্যাত নাম হচ্ছে জিব্রিল যিনি যিনি নবীদের কাছে এবং নবীদের কাছে একজন বিখ্যাত বন্ধু এবং নবী কাছে যিনি আল্লাহ তার পক্ষ থেকে বাণী নিয়ে আসেন তিনি হচ্ছেন জিবিলাম আরেকজন আমরা পাই যিনি হচ্ছেন মিকাইল মিকাইল সম্পর্কে কোরআন কারিমে আসছে এবং হাদিসেও আসছে যে তিনি বিভিন্ন রিজিক বন্টনের দায়িত্বে নিযুক্ত রিজিক বন্টনের তিনি বৃষ্টি এবং কোথায় কোথায় কি দিতে হবে মানুষকে সেটা বন্টন তিনি করে থাকেন আল্লাহ নির্দেশে তৃতীয়ত যে মালাইকার নাম পেয়েছি আমরা তিনি হচ্ছেন ইসরাফিল আলহ সালাম এবং তার ব্যাপারে আমরা কত পর্বে জেনেছি যে তিনি সিং দেওয়ার জন্য নিযুক্ত আছেন আল্লাহর পক্ষ থেকে চতুর্থ যে মালাইকার নাম পেয়েছি তিনি হচ্ছেন মালাক্কুল মৌত মালাকুল মৌত এক নাম নয় দুইটি নামের দুইটি অর্থাৎ মৃত্যুর মৃত্যুর মালাই মৃত্যুর মালাক মৃত্যুর ফেরেস্তাকে বলা হয় আমরা এই নামটি আমরা পাই আজরাইল নামে কোনো। نام پانی مالاکل مودی قورنہ کریما مالاک المتلا کے مت مالاکل مت جنر سے আল্লা তালা বলছেন যে যখন জাহানামীদেরকে জাহানামে দেয়া হবে তখন জাহানামীরা চিৎকার করে বলতে থাকবে অনাদা মালিক কিনা বলেন মতো মরবে না বাচ্চার মতো বাঁচবে না কষ্ট পেতে থাকবে তোমরা এটা হচ্ছে নির্দেশনা এখান থেকে আয় থেকে আমরা পাই যে মালেক হচ্ছে জাহান নামের জাহান নামের পাহারাদার জাহান পাহারাদার তার নাম হচ্ছে মালেক এটাকে বলা হয় খাহার বা জাহান নামের যিনি পাহারাদার বা যিনি এগুলি রক্ষণাবেক্ষণ দেখাশোনা করবেন তার না হচ্ছে মালিক কোনো কোনো বড়া দেখা যায় কেউ কেউ বলে থাকেন যে রেদোয়ান নামে জান্নাতের পাহারাদার কথাটি কেউ কেউ বলে থাকেন কিন্তু এ ব্যাপারে আসলে বিশুদ্ধ হাদিসদার প্রমাণিত হয় নাই যে রেদান জান্নাতের জান্নাতের মালাই জান্নাতের যিনি দায়িত্ব নীতি তার নাম হচ্ছে রেদওয়ান এটা কোনো এটা আসলে হাদিসদার প্রমাণিত হয়নি বস্তুতে এখানে একটা ভুল ভুল বুঝাবুঝির কেন তা তৈরি হয়েছে রেদওয়ান আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি সেটা অনেক বিরাট জিনিস কেউ কেউ জান্নাতের মালাইকার নাম না করা ঠিক নয় আল্লাহ সন্তুষ্টি সামান্য নামে আসলে জানাতের জানাতের পাহারাদার নাম রেদোয়ান নয় এটা হাদিস দ্বারা প্রমাণিত হয়নি কিন্তু এর বাইরে আরো কিছু হাদিস হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে কিছু মালাইকার নাম তার মধ্যে একদিন হচ্ছে মুন কার ও নাকির মুন কার ও নাকির হাদিস্লাম মুনকার এবং নাকির নামে দুইজন ফেরেস্তা নাম বলেছেন যখন মাইকে কবলে সোয়ানো হয় তখন দুইজন ফেরেস্তা আসে দুইজন ফেরেস্তা আসে রসুলা তাকে জিজ্ঞাসা করে দিন কি এবং তোমার নবী কে ছিল এই যে প্রশ্নটা করা হয় এদের একজন নাম হচ্ছে মুনকার একজন হচ্ছে নাকির রসুল্লাহলাম যেভাবে বলেছেন সেভাবে আমরা নামগুলি স্বীকার করি সেগুলো আমরা নামগুলি স্বীকার করি অনুরূপ ভাবে রসুল্লাহাম মালািকাতের নামের মধ্যে আসছে আল আল کرام আল কاتبিন کرام আল কاتبিন کرام আল কاتبিন আমাদের ইমাম বলতেন ইমাম আবু الله قد جعلهم علينا حافظিন আমরা iman ani karamul katibin উপরে সম্মানিত লেখকBINDদের উপরে কারণ আল্লাহ তাআলা তাদেরকে আমাদের উপরে হেফাজতকারী সংরক্ষণকারী স্পষ্ট হয়েছে যেভাবে নাম পাওয়া যাবে মালাইকের বিশেষ নামগুলো বিশেষ গুণাগুণ বর্ণিত হয়েছে কেরাম কাতিবিন আসলে কোন দুই ফের দুই মালাইকার নাম নয় অনেকে মনে করেন দুই ফের একজন নাম কেরামান একজন নাম কাতবিন কথাটা ঠিক নয় বরং কেরামন কাতিবিনের তো সম্মানিত লেখক এরা এক গোষ্ঠী ডান দিকে ডান দিকে যারা আছে তারা আমল নামা ভালো আমল লেখে যারা আসে তারা খারাপ আমলগুলি লিখে আল্লাহ তালা তার রহমতের কারণে হাদিসমানিত হয় রহমতের কারণে ডান দিকের লোকদেরকে ডান দিকে যারা আসে এই যে নেতৃত্ব দিয়েছেন যে তোমরা বাম দিকেরও নেতৃত্ব দিবে যতক্ষণ একটা মানুষ গুণা করে পরে তোমরা লেখো অপেক্ষা করো করলে ডান বাম দিকে তারা লিখতে পারে না তাতে আল্লাহ তালা বিশেষ রহমতে বন্দাকে তিনি দেখে দিয়েছেন একাম কাতিমিন এবং আল্লাহ তালা যা মালাইকাদেরকে আমাদের আমাদের হাফাজা করেছেন আল্লাহ তালা কোরআন একাডেমি সে উল্লেখ করেছেন ও সুরা আলাইকুম কুম যে মালাই কাদের তোমাদের জন্য হেফাজতকারী হিসেবে পাঠিয়েছেন অনেক সময় আল্লাহ তালা এই মালাইকাদের মাধ্যমে বান্দাক হেফাজত করেন এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকেন এই জন্য হাফাজা মালাইক কিছু নাম আছে হাফাজা তাদের একটা গুণ তার হাফাজা কিছু আছে কাতকার সম্মানিত লেখক বৃন্দ এভাবে কিছু আছে রাকিব আতি কোরআন করিম আল্লাহ তালা তাদের সম্পর্কে বলেছেন মা ইয়াল ফেজুমিন কাউলিন ইল্লাহ হাদহে রাকিবন আতিহত তাদের মুখ থেকে যাই নিঃশরিত হয় সেখানে রাকিব আছে পাহারাদার আছে আতীত আছে যা একটু বাদ পড়বে না এরকম রাকিব এবং আতিদ আল্লাহ করেছেন যে তারা সবকিছু উপস্থিত থাকে এবং সবকিছু লিখে না এরকম এই ব্যক্তির নাম আতীত এরকম না বরং যারাই আছে আমাদের আমল নামা তারাই রাকিব এবং আতীত তারাই সংরক্ষণকারী এবং তাদের থেকে কোনো কিছু থাকে না উপস্থিত থাকে সর্বক্ষণ উপস্থিত থাকে তারা এবং তারা দেখাশোনা করে থাকে আমাদের এভাবে আমরা দেখতে পাই যে বিভাবে মারুত নামে মালাইকা নাম আসছে এরা কি আসলে মালাইকা না এরা অন্য কিছু এই বিষয় নিয়ে আলমদের মধ্যে বেশ মতভেদ আছে কোরআন করিমের এই আয়াতি ওমা উঞ্জিলা আল্লা কাই তারা ছিলেন রাজা তারা আসলে মালায়িকা নয় কারণ মালিকা যেহেতু পড়া হচ্ছে মালিক যদি পড়া যায় সহি মালিক রাজা তারা দুইজন রাজা ছিলেন তাদের নিয়ে পরীক্ষা করেছেন আল্লাহ কারণ মালায়িকাদের মধ্যে অপরাধের প্রবণতা আল্লাহ দেননি তাদের মধ্যে অপরাধ প্রবণতা তাদের মধ্যে নেই তারা শুধু তসবির প্রবণতা আছে এই মালাইকাদের মধ্যে যারা বলে হারুত ও মারুত মালাইকার ছিলেন তাহলে অপরাধ প্রবণতা ভিতরে চলে আসে কারণ তারা পরীক্ষা রাখছে তো পরীক্ষা কেন করে এই কাস্তু তো মালাইকার আল্লাহ তালা করবেন না সেহেতু বুঝা যাচ্ছে যে এটা দুইজন রাজা ছিলেন এটা কেউ কেউ ইমাম বলে থাকেন দুই মালাইকা কে রেখে দিয়েছেন একজন হচ্ছে হারুত একজন হচ্ছে মারুত তো আমাদের কাছে বেশি স্পষ্ট হচ্ছে দুইজনেই মালাইকা নয় বরং দুইজনে ছিলেন দুনিয়ার মালিক বা দুজন দু রাজা ছিলেন তাদেরকে আল্লাহতালা পরীক্ষা করার জন্য দুনিয়াতে নিযুক্ত করেছেন যে কে জাদু শিখবে এবং কুফুরি করবে আর যে কুপুরি করবে না আল্লাহ পরীক্ষা করার জন্য হারুত এবং মারুত যদি তারা মালাইকা হয় তাহলে আমাদের তারা দুইজন মালাইকেদের অন্তর্ভুক্ত হবে মালাইকা না রাজা হন তাহলে মালিকাই দুই রাজা হবেন এবং মালাইকোদের নামের ভিতরে তাদের হারুত মারুত নাম ঢুকবে না এটা আমরা বলতে পারি তাহলে এর বাইরে আল্লাহ তালা কিন্তু আর কোন নাম উল্লেখ করেননি রস উল্লাহাল আর কোন নাম উল্লেখ করেননি এমনি আম কথা হাদিসে আসছে যে মালাকুল জিবাল পাহাড়ের পাহাড়ের যুক্ত মালাইকা মালাক মালাক মায়ের পেটে আমাদের জন্য স্পেশাল মালাইকা পাঠান যারা আমাদের মায়ের পেটে আমাদের জন্য রিজিক আমাদের আমাদের ভালো মন্দ লেখেন এই জিনিসগুলো যে সেটার জন্য আলাদা মালাইকা রয়েছেন কিন্তু এগুলির নাম উল্লেখ করা হয়নি যে এগুলির কি নাম এগুলির নাম আমরা জেনিস সেগুলো আমরা এখানে উল্লেখ করলাম এগুলি হচ্ছে মালাইকাদের কিছু সৃষ্টিগত বৈশিষ্ট্য এর বাইরে মালাইকাদের রয়েছে কিছু চারিত্রিক বৈশিষ্ট্য চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে প্রথম হচ্ছে আল মালাই কেতু কেরো আমন কেরো আমন বাড়ারা হচ্ছে সবচেয়ে সম্মানিত এবং সবচেয়ে ন্যাক্কার প্রিপ্ত হবে না এই জন্য কোরআনকারিমে তাদের এই গুণটি উল্লেখ করেছেন আল্লাহ অন্যখানে আল্লাহ তালা তাদের অন্যান্য গুণও উল্লেখ করেছেন কোরআনকারিমে যেভাবে উল্লেখ করেছেন যে আল্লাহ তালা দিয়ে তারা হচ্ছেন মালাইকার হচ্ছেন কেরাম বারারা সম্মানিত এবং ন্যাকার ঠিক দুনিয়াতে কোন যারা কোরআন করিম তিলাবাদ করবে হাদিস রসুল্লাহ গুনাগুন করেছেন যে যারা সুন্দর ভাবে কোরআন পড়বে তারা উল্লাম তারা যেন আল্লাহর আমার ওই বন্দাদের মতো যারা আল্লাহ তাল্লাহার কোরআন বহনকারী অর্থাৎ তারা অত্যন্ত সম্মানিত হিসেবে বিবেচিত হবেন রসুল এসে তিনি বলেছেন হাদিসের মধ্যে আলিফালু আজরান ইত্যাদার আলিফালান যে ব্যক্তি কোরআন পড়তে কষ্ট হয় তার ডবল স্বভাব যারা বহন করে আল্লাহ যে গুনা গুন দিয়েছেন যারা কোরআন করিম সুন্দরভাবে পড়বে তাদেরকে সেই গুণ দিয়েছেন অর্থাৎ তারা হচ্ছেন সত্যিকার অর্থাৎ আমান এবং তারা হচ্ছেন নেছু সত্তা যারা আল্লাহ তালার প্রিয় বান্ধা হিসেবে বিবেচিত দ্বিতীয় যে গুণ গুরুত্বপূর্ণ গুণ হচ্ছে মালাইকাদের তা হচ্ছে তারা লজ্জাশীল তারা লজ্জাশী হাদিস রসুল্লাহাম রসুল্লাহাম একদিন বসা ছিলেন আবুবকরম ঢুকলেন রসুল কাপড় ঠিক করলেন না বিন্যস্ত করলেন না ওমর ঢুকলেন রসুল্লাহলাম সেইভাবে ছিলেন কিন্তু যখন ওসমান রাদি আল্লাহ ঢুকলেন রসুল্লাহাম কাপড় করে নিলেন তখন সবাই বললেন যে এ আপনি এই অবস্থা কেন করলেন বললেন যে আল্লাহ আস্তাহি মানিমুলাই আমি কি ওই ব্যক্তির ব্যাপারে লজ্জা করবো না যে ব্যক্তি সম্পর্কে লজ্জাবো ছিলেন আচরণ জন্য মালাইকেরাও লজ্জাশীল এই জন্য অন্য হাদিসিয়া ইস রসুল্লাম বলেছেন যে তোমরা মালাইকের তোমরা যেটাতে লজ্জা পাও বনিয়দম যেটাতে লজ্জা পাই মালাইকার লজ্জা পায় মালাইকা তাতে লজ্জা পায় সেজন্য মালাইকার হাদিসে বলেছেন রসুল্লাহ আলম তাসনশিদ যখন তোমার লজ্জা থাকবে না তখন যাই তুমি করবে অর্থাৎ লজ্জা হচ্ছে ইমানের একটা অংশ এটা মালাইকাদের মধ্যে রয়েছে পরিপূর্ণ হয় মালায় মধ্যে রয়েছে মালাইকাদের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে হচ্ছে তারা বিভিন্ন রকম সুরত ধারণ করতে পারে ভালো সুরত ধারণ করে খারাপ সুরত ধারণ করে না ভালো সুরত ধারণ ধারণ করে আল্লাহ কিভাবে তারা বিভিন্ন সুরত ধারণ করে তার কিছু বর্ণনা উল্লেখ করেছেন যেমন তারা মারিয়াম আলাহ সাল্লা আলহ সাল্লা কাছে এসেছিলেন ফাতেমা বাসার সাউই একজন পুরুষ পূর্ণ ভালো পুরুষের সুরতে তিনি আসছেন আল্লা পক্ষ থেকে তখন তিনি বিশ্বাস করলেন আল্লাহর পক্ষ থেকে বলার কারণে এবং তিনি ফুঁ দিয়ে দিলেন সেই ফুঁয়োর কারণে তার সন্তান হলো সেসা আলাহিসাম তাহলে বোঝা গেল তারা বিভিন্ন বিভিন্ন ধর্ম বিভিন্ন রূপ গ্রহণ করতে পারে বিশেষ করে একদম অবয়বপূর্ণ একজন বাসার মানুষের সুরতে আসলেন তখনও তারা মানুষের ইব্রাহিম আলাহ সাল্লা সাল্লামের কাছে আসে তখন তারা সুন্দর মানুষের সুরতে এসেছিলেন এইভাবে রসোল্লা সাল্লাহিস্লামের কাছে যখন তারা দিন শিক্ষা এসেছিলেন তখনও তারা তিনি একজন মানুষের আর আবির এসেছিলেন কখনো কখনো তিনি তিনি আসছেন রসোল্লা কাছে কখনো কখনো দেখা গেছে যোগে বিভিন্ন সময় তাদের তারা এসেছেন যুদ্ধ অস্ত্র যুদ্ধাস্ত্র পরিহিত অবস্থায় যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিলেন যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিলেন কখনো কখনো জিবরিল আল্লাহ এসে মানুষের সুরতে এসে সালাম দিয়েছেন সালাম দিয়েছেন আহ ইয়া আয়সারি আল্লাহাকে সালাম দিয়েছেন এবং বলেছেন আবার কখনো কখনো দেখা গেছে যে মালাইকাদের কখনো কখনো দেখা গেছে যে বিভিন্ন বর্ণায় বিভিন্ন ভাবে আসছেন তার মধ্যে আসছে যে বিচারক হিসাবে আসছেন দুনিয়ার বুকে বিচারক হিসেবে আসছেন কখনো কখনো আহ অতিক্রম করে তারা আসছে ইতাস যেমন সুলাইম আল্লাহ ইসলামের কাছে আসছে তাসাওয়ারুল মেহরাব মানুষের শুরুতে এসে তারা বলেছে ঝগড়া দেখানোর জন্য এসেছেন কখনো কখনো তারা এসেছেন পরীক্ষা করার জন্য আসছেন জনকে পরীক্ষা করার জন্য আসছেন আকরা আব্রাসমা তিনের কাছে আসছেন মানুষে হিসেবে পরীক্ষা করার জন্য তাদের কাছে আসছেন যে কি চাই তোমার তোমার কি চাই আকরা অর্থাৎ যার মাথা চুল নেয় এবং যার আহ শ্যাতরোগ আছে এবং যা অন্ধ তিনজনের কাছে তারা এসেছেন বিভিন্ন তাদেরকে পরীক্ষা করেছেন বোঝা গেল তারা বিভিন্ন রকমের বিভিন্ন রকমের সুরত তারা গ্রহণ করতে পারে বিভিন্ন সুরত আল্লাহতালা তাদেরকে সেই যোগ্যতা দিয়েছেন তাদের আরেকটি যোগ্যতা হচ্ছে তারা দ্রুত দ্রুত আসা যাওয়া করতে পারেন আল্লাহ হচ্ছেন আল্লাহ সেখানে যাওয়া আসা আসমানের বিভিন্ন পর্দা ভেদ করে সকালে ফজরের পরে যাওয়া আসা দ্রুত আসা নবী নবী আলাহ সাল্লা কাছে আসা এই যে দ্রুত আসা যাওয়া যে যোগ্যতা আলোর আলোর গতির তাদের গতি আরো বেশি ক্ষিপ্র এবং যেটা আমাদের ধারণার বাইরে এরকম ক্ষিপ্র গতি তারা আসছে যেতে পারে এটা সুরা অতি সোরা ক্ষিপ্রতা এটা তাদের একটি চলাফেরা এটা তাদের একটি বিরাট গুণ তারপরে তাদের জ্ঞানের ক্ষেত্রে তারা যদিও আল্লাহ তা তাদেরকে সেটাই তারা জানে তারপরও তাদের কিন্তু জ্ঞানের একটা বিরাট বিরাট যোগ্যতা রয়েছে এই জন্য কোরআন করিমা আল্লাহতালা তাদের সম্পর্কে বলেছেন ইয়া আলামুন আমা ফায়ুন তোমরা যা করো তারা জানে অর্থাৎ তাদের এই জ্ঞানটুকু আল্লাহতালা তাদেরকে দিয়েছেন যে আমরা যা যা করি না কেন তা তারা জানতে পারে এবং সেটা তারা লিখে ফেলে এদের মধ্যে কেউ কেউ আলোচনা করে তাদের মধ্যে জ্ঞানের বিষয়ে আলোচনা করে অর্থাৎ দুনিয়াতে কি করতে হবে না করতে হবে বিষয়ে তারা নিজেরা আলোচনা করে বোঝা গেল পূর্ণ জ্ঞান রয়েছে তারপরে তারা আবার নিজের মধ্যে কর্মকাণ্ড অত্যন্ত সুশৃঙ্খল হাদিস রসুল্লাহ সাল্লাহসাল্লাম বলেছেন যে তোমরা কি এমন এমন করে তোমাদের কাতারগুলো গুলো সোজা করবে না যেভাবে রবুল্লা আলমিনের কাছে মালাইকে কাতার সোজা করে সাহবায়িক বললেন যে কিভাবে রবুল আলমের সামনে তাদের মালাইকা কাতার সোজা করে তখন রসুল্লাহলাম বললেন যে তারা কাতারগুলো ইকাম মেলু না সফল আউল উল তারা প্রথম কাতার আগে শুরু শেষ শেষ করে তারপর পরে কাতারে যায় এবং তারা কাতার বন্দী হয় একেবারে শিশাটালা প্রাচীরের মতো তারা দাঁড়িয়ে যায় ফাঁক রাখে না কোন ফাঁক রাখেনা সুতরাং অন্য হাদিসে এসে একজন রসুল্লাহ আসলাম বলেছেন যে জয়লাথ সুফুফোনায়কা সুফুুল মালাইকা কোন দিনে মানুষ এভাবে কাতারবন্দী হয়ে থাকে না কিন্তু একমত ইসলাম রয়েছে ইসলামের কাতারগুলো সরাতের কাতারগুলো মতো যে ফেরেছে পরস্পর শিশা প্রাচীন মতো তারা দাঁড়িয়ে যায় অন্য কোথাও সেই প্রত্যেকে তার মতো করে এবাজত করতেছে সেখানে এরকম কোন কাতার সোজা করার মতো ব্যবস্থাপনা নেই অর্থাৎ ইসলাম এটা বিরাট সেখানে কাতারগুলো সোজা করা হয় এবং সেটা এই জন্য যে মালাইকারা এই পদ্ধতিতে আল্লাহর সামনে দাঁড়ায় এই বিষয়গুলি শিক্ষা দেয়া হচ্ছে পক্ষ থেকে শিক্ষা দেয়া হয়েছে এই কাজগুলো আমাদের আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হিসেবে রয়েছে আমরা জানতে পারলাম যে মালায়িকাদের কিছু সৃষ্টিগত বৈশিষ্ট্য রয়েছে আর তাদের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে এই বিষয়গুলো আমরা জানতে পারলাম আমরা ইনশাআল্লাহ এখন জানবো যে মালায়িকাদের আরো কি সমস্ত গুণাগুণ রয়েছে কিছু তাদের সাথে বনিয় আদমের কাজগুলো রয়েছে সাথে তাদের কি সম্পর্ক রয়েছে এবং তারা কি কি কাজে লিপ্ত আছেন এবং আমাদের কি করা উচিত তাদের প্রতি এ বিষয়টি ইনশাল্লাহ আমরা পরবর্তী কোন পর্বে আরো বিস্তারিত আলোচনা করব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম আরহামুল্লাহ আবরকাত